السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على من لا نبي بعده قبوستي ديني بندغون الله رب العالمين لجابطي وفرشنك شهر وفرشنك شهر وفرشنك نبي محمد مصطفى صلى الله عليه وسلم الرحيم অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলেহে আল্লাহ আমরা ঈদ উদযাপন করার পর পুনরায় আবারও এই সাপ্তাহিক আলোচনায় ফিরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং দেরিতে হলেও আপনাদেরকে আবারও ঈদ মুবারক জানাই যে আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শিরোনাম হচ্ছে নজর মানত অন্য ভাষায় বলা হয় নজর মান্যত এবং পীর সমাজ নজর মান্যতটা কি ইসলামের কতখানি গুরুত্ব আছে কি কি ধরনের নজর মান্যত ভালো বৈধ আর কি কি ধরনের নজর মান্য মানুষের জন্য হারামেই নয় বরং সেটি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ এবং একটা বড় শির আর দরগাহ এবং মাজারে যে সমস্ত মানুষ মান্য দিয়ে থাকে এই সকল মান্যতের বিধান কি। এর আলোচনার জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ যেন আমাকে প্রাণ এবং সুন্নত অনুযায়ী এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন এবং আমাদেরকে সেই অনুযায়ী আমল করার জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আহমিদ বন্ধুগণ নাজল যেটাকে আমরা নজর বলছি বা মানত বলছি তার আরবি শব্দ হচ্ছে নাজল নুন জাল শাক এবং রা এজর বা নজর একে কাকে বলা হয় এই পরিভাষা বা এই শব্দটির অর্থ কি এই শব্দটির অর্থ ওলামায় ক্রামগণ বা শরীয়তি পারিভাষিক ওলামায় ক্রামগণ এভাবে করেছেন আন্নাজর ও লাতান আল ইজাফ আবিধানিক অর্থে নজর কথাটির আরবি যে শব্দটা নজর যাকে আমরা মানত বা নজর বলি এই আরবি শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আল ইজাব জরুরি করে নেওয়া। জরুরি কি করে নেওয়া জরুরি করে নেওয়া এটা হলো এর শাব্দিক অর্থ যেমন আরবি ভাষায় যদি কেউ বলে যে নাজার তো কাজা মানে আমি এরকম নজর করেছি তার মানে হলো যে আমি আমার উপর সেটাকে ওয়াজেব করে নেছি করে নিয়েছি এদা আব তাহ তাহলে বলে যে নাদার তো কাদা এর পারিভাষিক অর্থ হচ্ছে যেটাই আমাদের জানা প্রয়োজন এলজাম ও মোকাল্লাফতারুই আল্লাহ কোন শরীয়তে দৃষ্টিতে যার উপর বিধিবিধান জরুরি তাকে আরবি পরিভাষায় বলা হয় মোকাল্লা এরকম ব্যক্তির কোন এক বিষয়কে নেওয়া জরুরি করে নেওয়া স ইচ্ছায় ভাষায় বিশিষ্ট পারিভাষিক ভিত আর রাগিব তার নাম তিনি বলছেন বেআসবে আমৃত নজর হচ্ছে বা মানত হচ্ছে এমন এক জিনিসকে নিজের উপর লাজেম করে নেওয়া ওয়াজেব করে নেওয়া জরুরি করে নেওয়া যেটা কিন্তু আসলে জরুরি নয় কোনো এক ঘটনার কারণে কোনো কারণে। ফাতুল বাড়ি এগারো খন্ড ছয়শ উনত্রিশ পৃষ্ঠায় এই সংজ্ঞাটি দেখা দিতে পারে যেটা ওয়াজেব নয় সেটা নিজের উপর ওয়াজেব করে নেওয়া যেটা জরুরি নয় সেটা নিজের উপর জরুরি করে নেওয়া কে বলা হয় কি নজর বা মানত আরবিতে তার শব্দ হচ্ছে আন্নাজার ধরে নেন আমি আজ আপনাদের এখানে উপস্থিত আছি আমাকে আপনাকে ভালো খাদ্য দিতে হবে এটা কি আপনার উপর জরুরি না কিন্তু কোনো মানুষ যদি বলে যে আমি নজর মানছি যে শেখকে আজকে আমি অমুক জিনিস খাওয়াবো তাহলে যে জিনিসটা জরুরি ছিল না আপনি কি করে নিলেন জরুরি করে নিলেন এরকম জিনিসকে কি বলা হয় নজর বা মানত বলা হয় অর্থাৎ দুনিয়াতে মানুষ যা কিছুই নজর মানে না কেন মানত করে না কেন সেটা আসলে আল্লাহ তালা বা ইসলাম জরুরি করেনি কিন্তু মানুষ নিজে নিজে সেটা কি করে নেয় জরুরি করে নেয় এরকম মানত করা ইসলামের দৃষ্টিতে এর বিধান কি ইসলামের কতখানি গুরুত্ব এসেছে বা ইসলাম কি বলে এরকম কিছু করাকে আসলে নজর বা মানত মানাই হচ্ছে মাতরু মাত্র কি ভাই অপছন্দ মানে না মানাটাই কি ভালো নজর মানার বিধান সরিয়েতে কি মাকরু মানে ভালো না না মানাটাই বেশি ভালো যাকে ফোকাহাম যেই ইস্তলা বা পরিভাষাকে বলেছেন। যেটা না করার বেশি ভালো তবে মানত করে নেয় তাহলে তখন সেটা পূর্ণ করা তার উপর ওয়াজে হয়ে যায় প্রথম দিকে সেটা মাকরুব না করাই ভালো আর মেনে নিলে তখন পূর্ণ করাটা জরুরি সেই একজন বিশিষ্ট পন্ডিত হাতছেন হাদ আশ্চর্য জিনিস কোন কিছু করা থেকে নিষেধ করা হচ্ছে কিন্তু যদি সে করে তাহলে আমার ওয়াজেব হয়ে যাচ্ছে তার উপর আশ্চর্য যে শুরুর দিকে প্রথমে আপনার উপর এটা জরুরি না ইসলাম জরুরি করেনি কিন্তু যদি আপনি মেনে নেন মানস করে নেন তাহলে সেটা পূরণ করে আপনার উপর কি হয়ে গেল জরুরি হয়ে গেল তাহলে একটা বোঝ বা ঝামেলা নিজের উপর চাপাই নেওয়া নাকি যদি দেখেন তাহলে বুঝা যে নজর একটা এমন বিষয় যে একটা নিজের উপর ঝামেলা বা বোঝা এমনি এমনি চাপিয়ে নেওয়া বন্ধুগণ আপনাদের শুনলে হয়তো ও বাঁক লাগবে ও বাকের কিছু না নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লাম সারা জীবনে কখনো একবার মানত মারেন যদি কাজটা ভালো হতো তাহলে আমাদের রসুল সাল্লা সাল্লাম করতেন না একবার তো করতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনে সারা জীবনে কখনো তিনি একবারও মানত মারেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পর শ্রেষ্ঠ উম্মত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ইয়াতে কাজ করার মানত ইসলামের পূর্বে জাহেলি যুগে মুসলমান হওয়ার পর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে বলেন এর মানত মেনেছিলাম আল্লাহ এখন কি করা যায় তাই মুগনি। ইবনে কোদামা রাহমাতুল্লাহ আল এর একটি ফিক সেই ফিকার তেরো খন্ড ছশো একুশ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন বলেস্তাহান যদি নজরবা বা মানত একটি ভালো কাজ হতো মুস্তাহাবিও আলিহিস্লাম তাহলে আমাদের নবী সাল্লা আল্লাম সেই কাজটা করতেন ও আফাজি এবং তার বড় বড় মর্যাদাওয়ান সাহাবিগণ সেটা করতেন কিন্তু তাদের থেকে এটা পাওয়া যায় না আমাদের জন্য এই কাজটি ও পছন্দ না করাই ভালো এর সবচেয়ে বড় দলিল বা সবচেয়ে বড় আইডিয়াল এবং আদর্শ হচ্ছে প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল তিনি যদি এই কাজটা করতেন তাহলে আমরাও করতে করতাম বা করতে ভালো লাগত কিন্তু তা সত্ত্বেও এই কাজটি ইসলামে বৈধ করা হয়েছে বা বৈধ আছে যার কথা একটু আগে বলছি কিন্তু এখন যে বিষয়টি আমরা জানব সেটি হলো এই যে এই যে মানতটা অপছন্দনীয় নজর মানাটা যে ইসলামে এর প্রশংসা করা হয়নি তবে মেনে নিলে পূর্ণ করতে আদেশ করা হয়েছে পূর্ণকারীর প্রশংসা করা হয়েছে এটা যে একটা অপছন্দনীয় কাজ এ সম্পর্কে বোখারে শরীফ অধ্যায় আল আয়মান ওয়ার নদুর আয়মান ওয়ার নদুর মানা কোসমের বিধান এবং নজর মানতের বিধানে একটি হাদিস এসেছে বরং কয়েকটি হাদিস এসেছে সেখানে একটি অনুচ্ছেদ নিয়ে আসা হয়েছে নজরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নজর থেকে মানত থেকে নিষেধ করেছেন এই নজরে মানত। কোন কিছু মানুষের যেটা আছে হয়ে গেছে তা থেকে কোন জিনিস ফিরিয়ে দেয় না মানে তার কোনো রদল হয় না কিনা হু ইউস্তাখরাজ মিনাল বাকিল কিন্তু বকিলের থেকে মাল সম্পদ বের হয়ে যায় বকিল এমনি এমনি দান খরাত করতে চায় না নজর যখন মানে তখন কি হয়ে গেল ওয়াজেব হয়ে গেল জরুরি হয়ে গেল তখন তাকে ওই মাল সম্পদ খরচ করতেই হবে তো বলছেন আল্লা রসুল আল্লাহ রসুল নজর নজর এবং মানব থেকে নিষেধ করেছেন কারণ এর থেকে কোন কিছু রদবদল হয় না তবে বখিলের ধন এ থেকে বের হয়ে যায় হাদিসটি ইমাম বোখারি বর্ণনা করেছে সেখানে আরেকটি হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন ইন্নান মানত কোনো কিছু কে আগে পিছে করে না মানে আপনি যে কারণে মানত করতে চাচ্ছেন যে আল্লাহ আমাকে কারণে আপনার চাকরি হবে এরকম কোনো কিছু নেই আল্লাহ রসুল বলছেন না তো একটা আগে কিছু এর মাধ্যমে কিছু আগে হয় না পরে হয় আর না এর মাধ্যমে এই তকদিরের ফয়সালা কোনোদিন রদবদল হয় ওয়াইন্ডামা ইউসফাফরাজ না বাকিল কিন্তু বকিলের ধন সম্পদ এর মাধ্যমে বের হয়ে যায় তাহলে এটা বুঝা গেল ভাই যে কেন নজরটা অপছন্দনীয় এটা হচ্ছে দলিল যেটা বোখারি শরীফ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম নিষেধ করেছেন এবং সেটাকে ভালো মনে করেননি সেই কারণে নজর এবং মানত বিষয়টি আসলে অপছন্দনীয় আসলে মাকরু এটা তো দলিল হিসাবে জানা গেল যে মাকরুব এবার কিছু বিবেক হিসাবে জানেন যে এটা কেন মাকরুব যখন আমরা কোন মানুষ মানত করবে এবং বলবে আল্লাহ। যদি আমার চাকরি হয় তাহলে আমি দান করব। বা আমি গরিব মিসকিনকে কাপড় দিব বা আমি একশো জন ফকির খাওয়াবো যদি আমার কি হয় চাকরি হয় বা ভিসা আসে বা আর কিছু আসে যখন এই কথাটা মানুষ আল্লাহকে বলছে তখন মনে হচ্ছে না যে আল্লাহর সঙ্গে কন্ডিশন করছে আল্লাহ করছে আল্লাহ করা যায় কিন্তু আল্লাহর সঙ্গে একটা কন্ডিশন হচ্ছে চুক্তি হচ্ছে যে আল্লাহ যদি এরকম চাকরি দাও তাহলে আমি তোমাকে তোমার জন্য এই নজরানা আর এই টাকা পয়সা খরচ করতে রাজি আছি নচেত আমি খরচ করতে রাজি নই করার সময় করে নেয় আল্লাহ যদি আমাকে ছেলে সন্তান দেয় তাহলে এক লক্ষ টাকা দান করে দেবো এটা মানে খুব হিটে এসে আবেগে এসে বলে দিয়েছে এরপর যখন সন্তান হয়ে গেছে তখন এক লক্ষ টাকা দিতে ভারি লাগছে যখন ভারী লাগছে তখন ছুটা শুরু করছে কোন হুজুরের কাছে যে কোনো কারণে তো দেয় চট করে মানত করে তো কিন্তু পূর্ণ করার সময় ঢিলাম ও শুরু করে যেটা অসমীচীন এবং ইসলামের যেটা আল্লাহর সঙ্গে আদা করা হয় সেখানে এরকম ঢিলাম করা কখনো উচিত নয় যে মানুষেরা মানন করার পর এরকম ঢিরামু শুরু করে মান্ন পূরণ করে না এটি একটি কেয়ামতের আলামত বটে কেয়ামতের আলামত বোকার ছয় হাদিস ছয়শান পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যে আমার এই যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ অতপর এর পরের যুগ রাবি বলছেন বর্ণনাকারী বলছেন যে তৃতীয় যুগের কথা বললেন কি বলেননি আল্লাহ রসুল আমি ভুলে গেছি তারপর আল্লাহ রসুল বললেন অতপর আমার এই সময় এবং এই এই শতাব্দীর পর এমন কম এমন লোক এমন গোত্র পৃথিবীতে আসবে প্রকাশ পাবে জন্ম নিবেলা যারা নজর মানবে কিন্তু পূর্ণ করবে না কেমন আলাম সে ভাই নজর মানাটা মাকরু আর মানলে পূরণ করা জরুরি আর এই কারণেই এটা মাকরুব বিবেক দিয়ে চিন্তা করেন তো আল্লাহর সঙ্গে কন্ডিশন করা বিবেক দিয়ে চিন্তা করেন মানার সময় তো মানে কিন্তু পূর্ণ করার সময় তালবাহানা শুরু করে আরো মনে রাখতে হবে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের যদি কোনো কারণে নিজের জীবনের কোনো কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাই তাহলে আমি আল্লাহকে খুশি করব এর জন্য আমাকে নজর মানার কি দরকার আছে এর জন্য কি আমাকে কোনো কন্ডিশন করা দরকার আছে আমি যদি আসলেই আল্লাহর ইবাদত করতে চাই দান খয়াত করতে চাই তাহলে আমাকে নজর মেনে দান খয় করতে হবে কেন আমি সরাকরি কেন করি না আম্বিয়া এবং নবী জবিগণ আলিহম সালাম পৃথিবীতে যারা এসেছিলেন সকলের কোনো সমস্যা হয়েছিল তার কর্মের সাথে সকলের কোনো না কোনো সমস্যা ছিল তার শারীরিক আইব আলিহালামকে কে জানেন না গ্রামে যে খুব আলোচনা শুনেন রহিমা বিবি আর আয়ুব আলিহিস না শুনেন না তার অসুখ বেসুখের কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হলো গ্রাম থেকে বের করে দেওয়া হলো বলেন তো তিনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন নজর মেনেছিলেন আল্লাহ আমার অসুখ যদি ভালো করে দেওয়া তাহলে আমি তোমার জন্য এটা দিব যেমন আজ বর্তমান যুগের মানুষের চিত্র যখন এই সমস্যা পড়ছে মান্ন ছাড়া ওর দান নেই মান্ন করবে কিন্তু নবী আয়ুব আলি ইসালাম যার শরীরে পোকা পড়ে গেছে এরকম রোগ বেধি তিনি কিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন নবী করিম সাল্লা সাল্লাম তায়েফের পথ থেকে যখন ফিরা আসেন আঘাতে গোটা শরীর রক্তাক্ত কিভাবে তিনি আল্লাহ তালার কাছে আবেদন করেছিলেন নবীরু আলহ ইসালাম মাঠের মাঠের পেটে চলে গেছেন কিভাবে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন নবীগণের আমলটা কি আমাদের জন্য আদর্শ নয় আর এই সকল প্রথাই আমাদের জন্য যেন আদর্শ হয়েছে আল্লাহ তালা করেন তাদের সকলের দোয়া বিনা মান্যতে শুনেছেন তারা বিনা মান্য কাছে না শুধু আইব আলামের সেই ঘটনা এবং তার আয়াতটি পড়ে শোনায় আল্লাহ বন্য করছেন এবং স্মরণ করো আইবকে আলহ সালাম। যখন তিনি তার প্রভুকে আহ্বান করেন তার প্রভুর কাছে প্রার্থনা করেন আমাকে ক্ষতি ছুয়েছে আমার শরীর এরকম কিন্তু তুমি রহমকারী তুমি দয়াকারী ফস্তা আল্লাহ না আল্লাহ বলছেন তখন আমি তার সেই দাওয়াতকে তার সেই আহ্বানকে কবুল করলাম এবং তার যে ক্ষতি ছিল তার যে রোগ ছিল অসুখ ছিল সেটা আমি দূর করে দিলাম কি নজর আইব আলে তো যদি আজ কোন মনে করি। যে আমি নজর আমাকে করতে হবে আমার সমস্যা হয়েছে তাই আমাকে নজর মান্ন করতে হবে এটা ভুল ধারণা কারণ নবী এবং রসুল সাল্লা সাল্লাম যারা গত হয়ে গেছেন তাদের জীবনটাই আমাদের জন্য আদর্শ তারা এরকম নজর মেনে মেনে আল্লাহ তালার কাছে কোন আবেদন জানাননি তবে বন্ধুগণ এই নজর এসব কিছু দলিল প্রমাণের কারণেই পলামায় ক্রামগঞ্জ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে নজর মানাটা আসলে অপছন্দ তবে যেহেতু নজর পূরণ করার বিধান এসেছে ইসলামে সে কারণে এই কাজটা বৈধ মাত্র আল্লাহ রাবুল আলামিন কোরআনে নজর পূর্ণকারীদের প্রশংসা করেছেন বলছেন থেকে যারা ভয় করে এবং নজর পূর্ণ করে আল্লাহ রাবুল আলামিন তাদের কি করছেন প্রশংসা করেছেন সে কারণে এই নজর মানাটা ইসলামে বৈধ করা হয়েছে তবে উত্তম এবং মোস্তাহাব কাজ করা হয় বৈধ করা হয়েছে কারণ আল্লাহ রসুল আল্লাহর আল্লাহ করবে সেজন্য সে নেই করে ওয়ামান না দারা আসিয়া যে ব্যক্তি আল্লাহর না করার নাজ মানলো ফালা ইয়া সেজন্য না না করে এই হাদিস ইমাম বোখারি এই নজর এবং মান্যতের অধ্যায় বর্ণনা করেছে তাহলে কি বোঝা গেল যে একদিক বিয়ে নজর মান্যতটা অপছন্দনীয় তবে যদি কেউ নজর মান্যত তাও মেনেও নেয় তাহলে সে যেন আল্লাহর আনুগত্যের নজর মানে আর যদি আল্লাহ তালার গুনাহের নজর মানে তাহলে সেই নজর যেন সে পূরণ না করে সেগ মোটামুটি ভাবে সমস্ত নজরের প্রথমত দুটি ভাগ একটা হল আনুগত্য বা নেকির মানত যেটাকে বলা হয় নজরুল তাহ আর একটা হলো নাজরুল মাসিয়া অর্থাৎ গুণাহ বা পাপের মানত যে সমস্ত গুণাহ এবং পাপের মানত আছে আমরা সেই বর্ণনাটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার বিশেষ চেষ্টা করব তবে তার আগে অবশ্যই যে সমস্ত মানত করলে পূরণ করতে হয় আর যে সমস্ত বৈধ মানত তার সংক্ষিপ্ত কয়েক মিনিটে আলোচনা আমাকে করতেই হবে নাহলে আলোচনাটা পূর্ণাঙ্গ হবে না বন্ধুগণ যে সমস্ত মানব বৈধ কিন্তু মুস্তাহাব নয় উত্তম নয় সেই সমস্ত বৈধ মানতগুলির মধ্যে এক প্রকারের মানত আছে যার নাম হচ্ছে আন্নাজরুল মোকলা সাধারণ সাধারণ মানত সাধারণ মানত বলতে যে সেই এমনি বলছে কোনো কারণে আমি নজর মানলাম আমি মানত করলাম কেন মানত করলো বলল না শর্ত দিয়ে হোক বা অশর্ত দিয়ে হোক যে এরকম হলে আমি মানত করলাম শুধু বলছে মানত করলাম কি মানত করল সেটা বলছে না যদি কোনো মানুষ এরকম মানত করে আর কি মানত করল এর নাম না নেয় তাহলে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যে কফ নজরে এদ আলাম্মি ইয়ামিন। যদি কোন মানুষ এমন মানত করে যার মানতের নাম নেয় না তাহলে তাকে কাফফারা দিতে হবে আর ওই কাফফারাটা হচ্ছে কসমের কাফারা বুঝাই গেছে ভাই তো যদি কোনো মানুষ মানত মানে আর মানতের নাম না নেয় তাহলে সেই মানতের বিনিময়কে কি করতে হবে কাফফারা দিতে হবে আর কাফফারা হচ্ছে কোসমের কাফারা হাদিস্টি ইবনে মাজা বর্ণনা করেছেন তিরমিদিও বর্ণনা করেছেন এবং হাসান সাফি গরিব বলেছেন এক হাজার পাঁচশো আঠাশ বলেননি আর অনেকে মানস বলেছেন যার নাম দেওয়া হয়েছে নাজরুল লিজা জিওয়াল কাদাম রাগের সময় মানত ঝগড়া বিবাদের সময় মানত এই মানতটা কি এটা আসলে মানত নয় এটা হচ্ছে মানুষকে কোনো কাজ করা বা কোনো কাজ থেকে বিরত রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা যেমন কেউ বলছে ভাই যদি আমার কথা সত্য না হয় যদি আমি এই বিষয়ে সত্য না হয় তাহলে একশো টাকার মিষ্টি খাওয়াবো এরকম হয় না ঝগড়া বিবাদের সময় যে আমার কথা যদি সত্য না হয় আমি যা বলছি যদি ঠিক না হয় তাহলে একশো টাকার কি খাওয়াবো মিষ্টি খাওয়াবো এই জিনিসকে অনেক ওলামায়করাম মানব বলেননি কেউ এটা বলছেন বাজি করা আর কিছু করা যাই হোক যদি কেউ এরকম করেও নেয় তাহলে তাকে কি করতে হবে তাহলে তাকে হয় সেই কাজটা করতে হবে যেটার জন্য যেটা কিংবা তাকে কাপ দিতে হবে ওই কসমের কাপ দুটার মধ্যে যে কোনো একটা করলে হয়ে যাবে তৃতীয় প্রকার বৈধ মানব যাকে বলা হয় আন্নাজরুল মুবাহ বৈধ মানবটা মানবটা কি জিনিস একটা কাজ করা বৈধ সেটার মানত মানছে যেমন পোশাক আশাক পরা বৈধ না অবৈধ ভাই বৈধ ইসলাম বৈধ করেছে টুপি পড়া বৈধ না অবৈধ বৈধ এরকম একটা কাজ করার মানত করছে যেমন বলছে যে আমি মানত করছি যে আমি জানা পরবো আমি মানত করছি যে আমি টুপি পরবো আমি মানত করছি যে আমি খাব যদি এরকম মানত হয় তাহলে সে মানতকে বলা হয় আগনাদুরুল মুবাস বা মুবাহ মানত যদি এরকম মানত হয় তাহলে তার জন্য ওই আবার দুটি বিধারের মধ্যে একটি হয় সে কাজ করতে হবে নজর পূরণ করতে হবে নচেত তাকে কাঁপাড়া দিতে হবে পসমের কাফারা কিন্তু কিছু বিচক্ষণ পন্ডিত ওলামা একরামদের মত আছে যে এরকম মানতে কোনো কাফফারা এই লাগবে না যেমন সৈফুল ইসলাম ইবনেতাই মিয়া বলেছেন এ সকল মানত মানুষের মধ্যে হতে পারে সম্ভাবনা আছে যে কারণে এর বর্ণনা দেওয়া হলো কিন্তু মানুষ যেই উদ্দেশ্যে সাধারণত মানত করে থাকে কেমন। যদি এরকম হয় তাহলে আমি এত টাকা ছটকা করব। এত টাকা দান করব। এতগুলো মানুষকে খাওয়াবো এত টাকা নানাজ হজ করব, উমরা করব। এগুলো হচ্ছে কিসের মানব নেকির কাজের মানত তাহলে কি করতে হবে যে ব্যক্তি আল্লাহর ইতিহাস অনু আনুগত্য বা নেকির মানত করে সে যেন সে মানত পূরণ করে তাই মিনিটে আমি বৈধ মানবগুলির প্রকার এবং তার বিধান মোটামুটি ভাবে বলে দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ একটি কথা থেকে গেল সেটা হচ্ছে যে পশমের কাঁপারা কি প্রসমের কাফারা হচ্ছে দশজন মানুষকে মিসকিনকে খাদ্য দান কিংবা দশজন মিসকিনকে পরিধান দান কাপড় কাপড় মানে দান করা কিংবা একজন দাস ও দাসী যে মমিনা হবে তাকে স্বাধীন করা যদি এই তিনটার মধ্যে কোন একটার করার ক্ষমতা না থাকে তাহলে সে তিনটি রোজা রাখে এটা হচ্ছে কিসের কাফারা কসমের কাঁপারা যেটা অনেক ক্ষেত্রে মান্যতেরও কাঁপাড়া যেগুলো বৈধ মানত করা হয় এবং কাঁপাড়ার প্রয়োজন হয় এবার যে বিষয়টা আমি আপনাদের বলতে চাচ্ছি আলোচনার যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হলো অবৈধ মানত বা হারাম মানত হারাম মানস গুলো যদি দেখেন তাহলে দুই ভাগে বিভক্ত একটা হারাম মানত এরকম যে সে মানুষ ওই মানত করলে মুসলমান থাকে আর একটা হারাম মানত এরকম যে সে মানুষ মুসলমানেই থাকে না এক নম্বর অবৈধ মানতের মধ্যে হারাম মানত মধ্যে যে যদি আমি সৌদি আরবে যেতে পারি বা আমি যদি এই কিছু দিনের মধ্যে বাড়ি যেতে পারি তাহলে আমি দশজন বন্ধুকে মধ্য খাওয় এটা কি মানত হলো এটা হারাম মানত কেউ যদি পূরণ করেও দেয় এই মানত তো পুরাপুরি গুণাকার হবে কাবিরা গুণাকারী হবে তবে এরকম মানত করা হারাম নিষেধ এরকম মানত করা যাবে না কারণ যেখানে আল্লাহ আল্লাহ বিধান মানা হবে না। বরং তার গুণা কাজ করার মানত করা হবে সেই মানত করা ইসলামে নিষেধ এরকম মানত পূরণ করতে হবে না কাফারা আছে কিনা মতভেদ আছে যাই হোক এটা হলো অবৈধ মানতের এক প্রকার এবার দ্বিতীয় প্রকার এরকম মানত যদি আপনি আমি কোন মুসলমান এটা করে তাহলে সে ইসলামে থাকে না এটা হচ্ছে জন্য জন্য মানত। মানত মানত কিসের মুসলমান আল্লাহ ব্যচিত অন্যকে খুশি করা সন্তুষ্ট করা তার অশিলা লাভ তার অনুকম্পা তার দয়া মায়া এসব কিছু লাভের জন্য আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা তাকে কি বলা হয় এটা হল কোবর অলি ও দর্গাহের মানব যেই প্রকার বর্ণনা করেন না তারা সেখানে হাম এবং শির্কের পর্যায়ের ব্যাপারে এই জিনিসগুলিকে বর্ণনা করে আমি আপনাদের সামনে একটি পত্রিকা নিয়ে এসেছি এই পত্রিকাটা হয়তো এখানে সরাসরি আসবে না তবে পত্রিকাটার আমি নাম এবং এর সংখ্যা উল্লেখ করি যে দেশে দর্গা এবং মাজারে যে মান্যত দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয় এবং কিভাবে আবেদন করা হয় এবং সেটা কেন শির সেটা আমি আপনাদের সামনে বলবো সেই কারণে এই পত্রিকাটা নিয়ে এসেছি যেটা আমার মুখের কথা না হয় পত্রিকাটার নাম হলো আত্মার বাণী কি নাম আত্মার বাণী এটা কোথার থেকে প্রচারিত হয় মোহাম্মদ ইসলামের মাসিক পুখপত্র। মানে আজকাল তাদের কাছে ইসলাম অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে তো ওরা একটা ইসলামের কট নাম নিয়েছে মোহাম্মদ ইসলাম যেটা দেওয়ান বা থেকে প্রকাশিত হয় এখন এই আত্মার মানি অক্টোবর সংখ্যা তা থেকে আমি আপনাদের দুই একটি শুনাব যে কিভাবে দেশে মানত করা হয় এবং মানত মানার ব্যাপারে তারা কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করে আমি নিজে এই কথা বলতে চাচ্ছি না যেন বিষয়টি ভালো করে অথেন্টিক হয় আমার কাছে পত্রিকার এই আস্তার বাণী পৃষ্ঠা নম্বর ২৬ আর সংখ্যা হলো অক্টোবর দুই যেখানে একটি শিরোনাম আছে যার নাম হল দরবার সমাচার কি নাম দরবার সমাচার এই তাদের এই দরবারে যে সকল সমাচার বের হয় বিশেষ করে নজর নজরমান্নের তার সমাচার এখানে লিখেছে এবং সেটাই আমি পড়ে আপনাদের শোনাচ্ছি কিভাবে মানত করা হয় যে মানতটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এক নম্বর টাইটেলে লিখেছে তিনি দীর্ঘদিন যাবৎ বেকার ছিলেন একটি দৈনিক পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে অতি আগ্রহের সাথে দরখাস্ত নিয়ে রিক্রুটিং এর নির্ধারিত দিনে লাইনে দাঁড়ালেন শুনছেন ভাই কথাটা শুনে ভালো করে শুনে লাইনে দাঁড়ালেন চাকরি পাওয়ার জন্য এখন সে সময় তিনি লাইনে দাঁড়িয়ে মনে মনে দেওয়ানবাগ শরীফে কিছু টাকা মানত করেন লাইনে দাঁড়ালেন দাঁড়ার পর মনে মনে মুখ দিয়েও বললেন না কোথায় মানত করলেন দেওয়ানবাগ শরীফে যাতে সেনাবাহিনীতে তার চাকরি হয়ে যায় মহান সংস্কারক আল্লাহর বন্ধুর সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি আলী হুজুর কেবলার নেক দৃষ্টিতে বাহিনীতে তার চাকরি হয়ে যায় মানত আদায় করতে এসে তিনি ঘটনাটি বর্ণনা করেন তাহলে কিভাবে মানত দেওয়া হয় বুঝা গেল এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি বুঝাচ্ছি আর একটা জিনিস পড়াচ্ছি বলছেন রক্ত আমাশায় উপশম হলো বিরাট বিরাট লাভ তার মধ্যে একটা মানব দিতে এসে যেমন চাকরি হলো তেমন আর একটা বড় কাজ রক্ত আমাশা ভালো হয়ে গেল সেই দীর্ঘদিন যাবৎ রক্ত আমাশায় ভুগছিলেন বহু ডাক্তার কবিরাজের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয়নি পরে লোকের মাধ্যমে সুফি সম্রাট হুজুরের অলৌকিক কারামতের কথা জেনে রক্ত আমাশায়ের জন্য দেওয়ানবাগ শরীফে মানত করেন এরপর তিনি ধীরে ধীরে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন মানত আদায় করতে এসে ঘটনা জানান তাহলে এগুলা কি ভাই এগুলা হলো দেশে আমাদের মানত করা নিয়ম যেই মানতটা কার জন্য করা হচ্ছে সেটা দেখার বিষয় কি উদ্দেশ্যে করছে সেটাও দেখার বিষয় এখানে একটা আরো ছোট কথা আছে আমি বলে দিই বলছেন যে এসব মান্যতা করার পর বলছেন যে কারণ আবেদন করা হচ্ছে কি উদ্দেশ্যে আবেদন করা হচ্ছে সেটা আমাদের জানতে হবে আমি আপনাদের বলছিলাম যে ভাই এই যে মানব দেওয়া হলো কোন ওলি বা দরগাহের দর্গাহের মাজারে যেমন আমি পড়ে শুনালাম এর উদ্দেশ্যটা কি যখন কোন মানুষ যে কোনো সমস্যা সেটা রক্ত সমস্যা হোক আর সাদা আমাশার হোক আর ওইটা চাকরি পাওয়ার হোক আর চাকরি ছাড়ার হোক সেটা ছেলে পাওয়ার হোক আর যে কোনো অসুখের হোক যখন মানুষ মান্যত করছে কোনো এক দরগাহ বা মাজারে তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা তো এটাই যে দয়াল বাবা খুশি হবেন হওয়ার পর আমার এই সমস্যাটা দূর করে দিবেন কিংবা দয়াল বাবা খুশি হয়ে আল্লাহ আমার ওই সমস্যার সমাধান হয়ে যাবে কিংবা বাবা যদি নিজে না পারেন সমস্যার সমাধান করতে তাহলে সে কি করবে আল্লাহর সাথে ওসিলা লাগাবে মাধ্যম হবে কারণ সে আল্লাহর প্রিয় বান্দা তারপরে মানুষের সেই সমস্যার সমাধান করে দিবে। ভাই যদি কোন মানুষ এই নিয়ত রাখে যে সে তার বাবার নামে বা দরগাহে যে মান্য দিয়েছে মান্য দিলে বাবা তার সমস্যার সমাধান করতে পারে তাহলে এটা বড়শির কেতে কোন সমস্যা নেই আর এরকম এলা করে যেমন আমি একটু আগে পত্রিকা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনালাম আমার নিজের কোথা তারা মান্য দেওয়ার পর বলছে ও দয়াল বাবা যান আমাকে দয়া করে মহাবিপদ থেকে উদ্ধার করেন দয়া বাবার কাছে সে কি চাচ্ছে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এরা আল্লাহর কাছে দোয়া করতে চায় না দয়া একটি ইবাদত এটি আল্লাহ ছাড়া অন্যের কাছে হলে সেটা ঠিক হয় এরকম হয়ে যাবে কিন্তু তারা বলবে যে না আমরা মনে করি যে না দয়াল বাবা তো দিতে পারে না দিতে পারে আল্লাহ কিন্তু দয়াল বাবা একটা ওছিলা। আমি বলব এটাই তো হচ্ছে মক্কার মুশরিকরা যে মূর্তির পূজা করত। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাদেরকে হেরায়ত করার জন্য এসেছিলেন তহিত ঠিকাতে এসেছিলেন তারা কি বলতো আল্লাহ তালা কোরআনে বলছেন যে মা আলাহ আলিল্লাহিদ্দিন আলিস যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল তারা বলেছিল তারা বলে আমরা এই অভিভাবকদের এই আল্লাহ ব্যতীত অন্য অলিদের বা এই মূর্তিদের পূজা করি না কিন্তু এ কারণে আমরা এদের পূজা করি এই কারণে আমরা এদের কাছে মান্যত নিয়ে আসি এই কারণে এরা আল্লাহ নিকটে করে দিবে আমাদের স্থানকে আল্লাহ করে দিবে। আমাদের গুণাকে ক্ষমা করে দিবে আমাদের করে দিবে। সমস্যা মুখার মুশরেকরা কি কারণে মুশরেক ছিল এই কারণে যে তারা মনে করত যে এই সমস্ত মূর্তি টূর্তিরা আল্লাহতালা কি করে দিবে নিকটে করে দিবে ও শিলা লাগাই দিবে আজ মান্যত দেওয়ার পর কোনো মানুষ যদি বলে আমার দয়াল বাবাও বস্তিরা লাগায় আমাকে ভালো করে দিবে তাহলে মক্কার মুশরিতদের ওই বিশ্বাস আর আজকালের এই মান্যত এবং দরগাহে মান্যৎকারী এবং নজরকারীর বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য থাকলে সেটাও আল্লাহ ছাড়া অন্যদের বান্দা যাদের প্রতিমা তৈরি করা হয়েছে আর এই কোবর এবং দরগাহ আল্লাহ ছাড়া অন্য একটা বান্দা একটা মফলুক একটা সৃষ্টি ওর ইবাদত যেমন শিরক হয় এরকম এরও ইবাদত শিরক হয় ওকে যদি কেউ আল্লাহর কাছে মধ্যস্থতাকারী মনে করে সুপারিশকারী মনে করে তাহলে আল্লাহ তাকে শির্ক বলেছেন যেমন করান শরীফের এই আয়াতে সুরাজ জুমারের তিন নম্বর আয়াতে কি আর বলেছেন যারা এরকম মনে করে আল্লাহ ছাড়া অন্যকে তারা হচ্ছে নোশরে তাই যে সকল মানুষরা আজ দর্গাতে এরকম মান্য দিয়ে তারা মনে করে ওসিলা লাগাবে আমার বাবা আল্লাহ আল্লাহতালার সাথে তাহলে সেটা কি হবে শির্ক হবে এবং এই শিরটা মক্কার মুশরেকদের মধ্যে ছিল অন্য কোন শির ছিল না অন্য অনেক শিখ ছিল না এই শিখটা যদি হয় ইসলাম থেকে বেরিয়ে যায় জানেন একজন মানুষ যে মান্যত দিতে যায় অনেক প্রকারের মান্যতের মধ্যে পশু পাখিরও মান্যত থাকে না থাকে না টাকা পয়সার সাথে সাথে সেটা মুরগা মুরগি হোক আর সেটা উঠ বা গরু ছাগল হোক এই যে মান্য থাকে পশুটা যখন ওখানে মান্যতে দেওয়া হয় চড়িয়ে দেওয়া হয় হয়ত বড় শির জানতে হবে কেমন যদি তারা আপনারা যদি তাদেরকে বলেন যেটা শির তো বলবেন না এটা তো আল্লাহর নামেই জবাই করা হয় আমি বলবো ঠিক আছে একটা মানুষকে মন্দিরে একটা আপনি পাঠা বলি চড়াতে দেন আর আপনি গিয়ে আল্লাহর নামে জবাই করে নেন তাহলে কি সেটা বলি হবে না এখানে আল্লাহর নামটা উদ্দেশ্য না কাকে সন্তুষ্ট করা হচ্ছে সেটা উদ্দেশ্য যে সকল পশু পাখি মাননত করা হয় দরগাহে চড়ানো হয় তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্যটা হচ্ছে যেন আমার বাবা কি হন খুশি হন কার নামে জবাই করা হচ্ছে না হচ্ছে এটা পরের কথা ওদের উদ্দেশ্য হলো যে খুশি করতে হবে আমরা যে কুরবানি দিই ভাই কুরবানি সবাই জানি না কুরবানিটা কি আসলে একটা পশু জোভাই করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট তাই না পশু হচ্ছে আসল ইবাদত। বাজার থেকে যদি একটা জোভাই করা ছাগল কুরবানের দিনে নিয়ে আসেন কুরবান করাটা কি ইবাদত আল্লাহর নই করতো জোভাই করার মাধ্যমে চাচ্ছি শুধু গতের মাধ্যমে না যদি হত তাহলে জোভাই করে একটা পশু বাজার থেকে কিনে এনে সেদিন রান্না পাক করে মানুষকে বিতরণ করে দিলে হত কিন্তু না গোস্তটা কোনো জিনিস নয় আসল জিনিস হচ্ছে আল্লা রাবুর আলামিনকে সন্তুষ্ট করা গোস্ত আপনি খান বা না খান গোস্ত ফকিরকে বিলি করে দেন আর ঠিকানে দেন সেটা দেখার দরকার নেই তাই দরগা এবং মাঝারে যে পশু জোভাই করা হচ্ছে এটা সেমস্যাম কুরবানির মতো না যে ওখানে গোস্ত খাওয়াকে আসল উদ্দেশ্য না বাবাকে সন্তুষ্ট করা আসল উদ্দেশ্য বাবাকে সন্তুষ্ট করা আসল উদ্দেশ্য কুরবানিতে আল্লাহর সন্তুষ্ট চাওয়া হয় আর দরগা এবং মান্যতে বাবার সন্তুষ্টি চাওয়া হয় কুরবানি যেমন একটি ইবাদত হয় যদি আল্লাহ ব্যতীত অন্যের জন্য সেটা অবশ্যই শিখ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন আলামিন। বলে দাও আমার নামাজ এবং আমার এই কুরবানি সবকিছুই কার জন্য হবে আল্লাহ রাবুলা আমিনের জন্য হবে অন্যের জন্য হবে না বন্ধুগণ আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি তবে এক কয়েকটি জিনিস আরো আপনাদের বলে দিই করলে নজর মানলে যেমন বড় শিল্প হয় যার বর্ণনা দেওয়া হল পশু পাখি মানলে নজর মানাতে একটা শিল্প হয়েছে হয়েছে আল্লাহ ব্যতীত অন্যকে সন্তুষ্ট করার জন্য সে পশুটার বলি দিয়েছে কুরবানি দিয়েছে সে কারণে একটা আরো বড় শিল্প করেছে এই সব নজর এবং মান্যতে শুধু একটা শীত জমা হয় না আল্লাহকে কেন ডাকতে চায় না এ সকল স্থানে সরাসরি আল্লাহকে কেন ডাকতে চাইল না চলে যাচ্ছে কেন বাবার কাছে সরাসরি তার মানে এই সকল মানুষ বিশ্বাস করছে যে আল্লাহ সরাসরি আমাদের কথা শুনতে পারবে না বাড়া দিব যত সব নবী এবং আম্বিয়া পৃথিবীতে এসেছিলেন সকাল নবী এবং নবী এবং রসুলি সমস্যার সময় সরাসরি আল্লাহকে ডেকেছেন কোন নজর মান্যতের কোন ওসিলার তারা ধারধারেননি বন্ধুগণ যেমন আমরা শুনলাম যে সে পুলিশের চাকরি নিবে সেই কারণে লাইনে দাঁড়িয়েছে এক মাঠে এবং ময়দানে আর সেখান থেকে সে মনে মনে মানত করছে দেওয়ান বাগের কাছে সেটা সেটা বাংলাদেশের যে কোনো পীরের কাছেই হোক না কেন এটা ভারতের যে কোনো পীরের কাছেই হোক না দুনিয়ার যে কোনো পীর হোক না কেন আপনি যদি কয়েকশো কিলোমিটার দূরে থাকেন আর সেখানে যদি মনে মনে একটা কিছু মানত করেন বাবা কেমন করে শুনে নিল ওই মৃত বাবা খবর থেকে কেমন করে জানলো যে বিশ্বাসীর সর্বশ্রষ্টা তিনি সর্বদ্রষ্টা আল্লাহ রাবুল আলমিন সবকিছু সবসময় শোনেন সবকিছু সব সময় দেখেন মানুষ দেখতে পায় না কয়েকশো কিলোমিটার নয় দুই কিলোমিটার পর দেখা যায় না যে তার চোখ থেকে পাওয়া খালাস আর কিন্তু এই গুণটা হচ্ছে আল্লাহ রাবুলা আলমিনে যে তিনি হোয়া আলবাসির তিনি বাসির তিনি সর্বশ্রষ্ঠা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা কিন্তু যারা পীর এবং মাজারি যারা এরকম দরগাহে মান্ন করে তারা আল্লাহ রাবুল আলামিনের এই গুনেও শরীর করে তাদের বাবাদেরকে নদূর মানুষের অন্তরে সিনায় যা কিছু আছে সেটা কে জানে ভাই আল্লাহ রাবুল আলমী জান আমার অন্তরে কি আছে আপনারা জানেন আপনাদের অন্তরে কি আছে আমি জানি তাহলে ওরা এটাও মনে করে যে মনে মনে যদি আপনি কিছু বলেন কথাও? বন্ধুগণ একটা বড় প্রশ্ন হলো এই যে বাবা সাহেব যদি নজর মানত মেনেই মানুষকে ভালো করতে পারেন তাহলে পৃথিবীতে যত সব মুসলমান সমস্যায় আছে সারা পৃথিবীতে পৃথিবীতে মুসলমানের যে সকল সমস্যা হচ্ছে এগুলা কেন সমাধান করতে পারে না এই প্রশ্ন আসে নাকি আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে মান্যত মানলেই কেন ভালো করছেন মানন ছাড়া কেন ভালো করছেন যে একজন পীর এবং মাঝারে মান্যত দিবেন তারপরে বাবা আপনার সেই সমস্যার সমাধান করবে মান্ন ছাড়া কেন সমস্যার সমাধান করতে চাচ্ছে না বাবা কি মান্ন খায় কবরের ভিতর কি মান্ন ঢুকানো হয় তার মানে একটা বিরাট কিছু ভালো করতে চায় না আপনারা আরো একটি কথা এখানে শোনাই দিই যে মান্যতের বিধান আবার লিখেছে শর্টকাটে লিখছে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে মানত না করলে উহাতে উপকার হয় না কেন এই কথা যদি আপনার উপকার না হয় তখন আপনি বলবেন আরো বড় বড় মানত করেন তারপরে লিখছে মুসিবতের অবস্থা অনুযায়ী মানত করতে হয় মানতের পরিমাণ কম হলে উপকার পাওয়া যায় না কি জিনিস মানুষের চোখ না আজকাল এইসব লেখাপড়া শুনে মানুষ আছে মানে আপনার যত বড় মুসিবত বড় মানত দিতে হবে আপনার মুসিবত যদি বড় হয় তাহলে এক লক্ষ দু লক্ষ উঠ গরু দিতে হবে দশ টাকায় এগুলো কি বুঝা যায় না যে উদ্দেশ্যটা কি এই মাছারিদের পেট পেট পূরণ করা ভর্তি করা আছে এসব উদ্দেশ্য বলছে উপকার না পাওয়া গেলে মানতের পরিমাণ বৃদ্ধি করতে হয় মানে একটা মুরগি দিয়েছেন যদি না হয় তাহলে তখন হাঁস দেন যদি তাও না হয় ছাগল দেন ছাগল না হয় গরু দেন গরু না হয় তারপরে বলছে যে জন্য করা হবে তার উপকার পাওয়ার পর মানত আদায় করতে হয় উপকার না হলে মানব দিতে হয় না এটা এখন মানুষকে একটু মানে নর্মাল করা এসব ষড়যন্ত্র বলছে যে এ আপনাকে যত বড় সমস্যা অত বড় মান্য দিতে হবে বন্ধুগণ কথা হলো এই যে মাননত এর এই সারাংশ আজকে আলোচনা যেটা যে মান্ন ইসলাম পছন্দ করেনি তাই আমাদের নবী করিম সাল্লা সাল্লাম জীবনে একবারও মানত করেন। তার শাহবাগনও বিচক্ষণ বড় বড় পন্ডিত শাহাবাগণও মান্যত করেন যারা করেছিলেন তারা ইসলাম আনার পূর্বে ইসলাম গ্রহণ করার পূর্বে অতপর ইসলাম এটাকে জায়েজ করেছে কিন্তু না আগে পিছিয়ে হয় না ভাগ্যের পরিবর্তনও হয় না বখিলের মাল সম্পদ থেকে বের হয় সব ককিল যারা মানত করে অতপর যেগুলো জায়েজ মানত সেগুলো পূরণ করতে হবে আর সেটা হচ্ছে আল্লাহর অনুগত্ব বা নেকির যদি মানত করা হয় তাহলে পূরণ করতে হবে আর যদি গুনাহের মানত হয় তাহলে পূরণ করা যাবে না আর দর্গা এবং মাজারের মানত করা যাবে না কারণ দর্গা এবং মাজারে মানত করলে শির্ক হয় বড় শির্ক হয় সে মানুষ তৎক্ষণাৎ ইসলাম থেকে বেরিয়ে যায় যার পূর্ণ কথা আমি একটু আগে বলেছি এবং উদাহরণগুলি তাদের তাদের পত্রিকা থেকে তুলে তুলে দেখিয়েছি আর যদি কোনো মানুষ এরকম করে ফেলে তাহলে সেজন্য তৌবা করে আর জীবনে এরকম কাজ না করে দরগাহে মানত করা দরগাহের সবচাইতে বড় ব্যবসা হচ্ছে আপনাদের জানা দরকার ভারতে এবং বাংলাদেশে বড় বড় দরগা আছে আর এগুলোকে কন্ট্রাক্টে নেওয়া হয় বোম্বাইয়ের সবচেয়ে বড় দর্গার নাম হলো হাজি আলী দর্গা এই হাজি আলী দরগার দিনের এক কন্ট্রাক্টর আর রাতে আর এক কন্ট্রাক্টর জানে নেবর মানে দিনের বেলায় এক কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নিয়েছে এক বছর বা দু বছরের জন্য আর রাতের বেলায় আর একজন নিয়েছে যখন दिन बारो घंटा शेष हो जाए आधा घंटा आगे कंट्रैक्टर इसे उपस्थित था क्यों कारण एक मिनट मिस कर ले कहते क्यों पूर्ण समय इसे दाड़े थका अपारा इंटरनेट और फेसबुके छवि देखें जिन्हें टाक दे पिछने टा बेर मेस बस्ताय पूरण कर तीन भाग पर एक भाग सरकार के देख सरकार सिक्यूरिटी देना ये भलो जिन रखा हो এক ভাগ চালা চেলাচ মুন্ড গুলাকে দেয় তোমরা এরকম পত্রিকা লিখে আর এরকম ব্যবসা দশ হাজার মানুষকে মুরিদ করতে পারলে আপনার মাসে কয়েক লক্ষ টাকা আসবে আর এই ধান্দা দাসরূপ চলছে সব ব্যবসা বাণিজ্য আসলে ইসলামের নামে নচেত তার কিছুই না মোট কথা হলো ভাই দর্গা এবং মান্যত করা বড় শিখ মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় এই কারণে যে সে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে নজর এবং মান্ন করে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জোগাই করে তাকে খুশি করার চেষ্টা করে দর্গা এবং মান্যতে মাজার মাজারে এই কারণে মানুষ মান্যত করে যে ওর ওই বাবা খুশি হবে এবং তার ওষুধ ভালো করে দিবে তাকে ছেড়ে দিবে নচেত আল্লাহ তালার কাছে অথচ আল্লাহর নিকটে করে দিবে আমাদের গুনা খাতা মাফ করে দিবে আজ এই সমস্যার সমাধান গুনা খাতা মাফ করার ওসিলা এইসব লোকেরা দর্গার এইসব বাবাকে এবং পীরকে মনে করে যেটাই হচ্ছে মক্কা মুশরিকদের শির আর উভয়ের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই আল্লাহ যেন আমাদেরকে আসলেই বিষয়টি বুঝার তৌফিক দান করেন এরকম দর্গা এবং মানত করা থেকে বিরত রাখেন যদি কোন মানুষ কখনো মান্যত মেনেও নেয় তাহলে সে যেন নেকির মানত মানে কোন গুনাহের মানত না মানে আর না মানেন তাহলে বেশি ভালো কারণ মান যারা মানত মানে হচ্ছে বকিল যেমন হাদিসে এসেছে এবং বকিলের মালে থেকে বের করা হয় আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ইসলাম জানার এবং মানার প্রফিক দান করো আমিন আমিনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ